সম্মান দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমামরুল্লাহ রচিত বয়ান বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখান আমার ইমাম বলছিলেন অনুপ মনুব সা। আমরা কেয়ামতের আলামতের উপর ইমান রাখি তারপর বলেছেন মিন খুরুজি দাজাফ মারিয়াম আলাইসামা দাজ বের হওয়া এবং ইসা মারিয়াম আলাইসালাম আকাশ থেকে নাজিল হওয়া গত কয়েকটি পর্বে আমরা দাজ্জাল বের হওয়ার বিষয়টি আলোচনা করেছি আজকে আমরা ইসা মারিয়াম আলাইসালাম আকাশ থেকে নাজিল হওয়ার বিষয়টি আলোচনা করব যেভাবে আমাদের ইমামরফ রহমতুল্লাহ আল্লাহ আলোচনা করেছেন সেভাবে আমরা আলোচনা করব ইসবনে মারিম আলিয়াসাল্লাম নিঃসন্দেহে একজন নবী ছিলেন তিনি আল্লাহ তাকে পাঠিয়েছেন বনি ইসরায়েলের জন্য নবী পাঠিয়েছেন বনি তার কথা শুনেনি তাকে হত্যা করতে পারেনি আল্লাহ বলেছেন বরং তাদের কাছে এটা তারা ধারণার বশবর্তী হয়ে এখনো আছে তাদের কাছে সন্দেহজনক হয়েছে এই তারা সঠিক পথে চলতে পারেনি এই তারা ভুল পথে আছে পথভ্রষ্ট হয়ে আছে এইজন্য জন্য অনেকেই ঈশা সম্পর্কে এখনো বিশেষ করে ইহুদিয়াম আসার উভয়ে পদভ অবস্থায় আছে আল্লাহ তালেদায় দিয়েছেন ইমানদারদের ইমানদাররা বুঝে যে আল্লাহ তালা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন বাররাফা উল্লাহ ইলেই সেখানে তিনি আছেন এবং তিনি শেষ জীবনে আসবেন একটি বিরাট উদ্দেশ্য সাধন করার জন্য তা হচ্ছে দুনিয়ার বুকে তখন দাজ্জালের ফেতনা ছড়িয়ে পড়বে তিনি দাজ্জালকে হত্যা করার জন্য তিনি আকাশ থেকে নাজিল হবেন এখন আমরা প্রথমেই ইসার আলাহামের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করবো তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার শারীরিক বৈশিষ্ট্য কিছু বর্ণনা হাদিসে আসছে সেটা হচ্ছে আনাহুরা জুলুন তিনি একজন পুরুষ হবেন কামা তার মধ্যম তার আকৃতি হবে খুব লম্বাও নয় খুব বেটেও নয় একটু লাল সে ধরনের হবে তার তার চুল কোঁকড়ানো থাকবে তার প্রশস্ত প্রশস্ত বুক বিশিষ্ট হবেন তার চুল চুলের লম্বা হবে খুব কারনামা খারা জামিন দিই ম্যাচ তার এমন অবস্থা হবে যেন চুলের চুলের অবস্থা এত এত সিল্কি হবে যে মনে হয় যেন তিনি এখনই গোসলখানা থেকে বের হয়েছেন চুল লম্বা হবে যে মনয়জন্য তার ঘাড় পর্যন্ত কেউ আশ্রয়ে রেখেছেন এরকম তার চুল হবে বলে সল্লা সাল্লাম দিয়ে এসেছে বোখারি মুসলিমে এসেছে আবহাওয়া দেহারতে তিনি বলেন রসোল্লাহাম বলেছেন যে আমি ইসরা এবং মেয়েরাজের রাত্রিতে মুসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি তাকে দেখেছি তারপর তিনি তার সম্পর্কে আলোচনা করলেন তারপর তিনি বললেন যে আমি দেখেছি ইসাহাম সালামকে তাকেও দেখেছি বললেন সে তিনি হবেন মধ্যম আকৃতির আহমার লাল কারনামা খারা জমিন দিমিয়াস তিনি গোসলখানা থেকে বের হয়েছেন মাত্র অর্থাৎ তার চুলগুলো সিল্কি হবে দেখতে মনে এখন সুন্দর হিসেবে পরিপাটি অবস্থায় তার রয়েছে এরকম অবস্থা থাকবেন দেখেছেন তাকে আমি ইব্রাহিম তিনজনকে ম্যারাজে রাতে দেখেছি ঈসা কে দেখে সিফা আহমার তিনি লাল বর্ণের যা দুন তার মাথার চুল কোকড়ানো হবে আরিদার তার বুক হবে প্রশস্ত ইবা দিয়েছেন তবে আমরা যেহেতু করবো নাসলিম রহমতুল করে আহর থেকে তিনি বলেন্লাহাম বলেছেন আমি তো হাইজিরে বসা ছিলাম অর্থাৎ যেটাকে বলা হয় যে ইসমাইল বর্তমানে যেটাকে বলা হয় হাতিম বলা হয় সেখানে বসা ছিলেন কোরআস রসুল্লা সাল্লাহসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছিলেন আমি দেখতে পেলাম যে ইসা আবনে মারিয়ামকে আল্লাহ তালা তাকে নিয়ে আসছেন তার সামনে দেখানোর জন্য নিয়ে আসতে কি করতেছেন সে দেখাচ্ছেন ঈসা আল্লাহাম সাল আয় করছে সেটা বলার উদ্দেশ্য আবদুল্লাহাম রিজাল। لو لمتك احسن ما ان ترى من اللمم قد رجلاها فهي تقطر ماء متكئا على رجليه او عواتق رجلين يطوف البيت فسالتم من هذا فقال هذا المشهوب مريم تین بولন এক রাত রাতে আমি স্বপ্ন দেখলাম কাবার কাছে যে একটি লোক ما ان من رجل الرجال ادم من ادم الرجال যে অনেকটাই লাল বর্ণের অর্থাৎ কালো লাল যেটা কালোকে সাধারণত আরবরা লাল বর্ণের বলা হয় থাকে তার শরীরের মধ্যে রংটা এরকম মাঠে রং মেটে রঙের সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে মেটে রঙের সুন্দর মানুষটা দেখেছি আমি তার লিম্মা আছে লিম্মা অর্থ চুল অনেক লম্বা चुल अनेक लम्बा देखते जो सुंदर सुंदर चुल विशिष्ट लोकटी कदर मन चुलगल के परिपाटी पानी पड़े दू जन मानुषे अथवा दू जन मानस अथवा घाड़े ऊपर ठेस दिए बैतुल्ला तोआफ करा कर लोकटी के बला हल्के मासिबरिम एभव रसोलाम के अल्लाह तला দেখিয়ে দিয়েছেন ইসেবান বুকে তাদের মধ্যে সাক্ষাত হয়নি দুজনের মধ্যে বিরাট জমানার পার্থক্য কালের পার্থক্য রয়েছে স্বপ্নে দেখিয়েছেন ইসে আবনে মারিয়াম আল্লাহামকে অন্য বর্ণায় আসছে ইসেবনে মারিয়াম সম্পর্কে আনি তিনি বলেছেন যে আল্লাহ শপথ করে বলছি মা কালাল মা কালাল নবীসা আহমার ঈশা আলাই লাল বলেননি বরং তিনি আদম বলেছেন বরং তিনি আদম বলেছেন অর্থাৎ যারা বুঝে বরং তিনি অনেকটা মেটে রঙের ছিলেন আদম আলাই রঙের ছিলেন অন্য বর্ণায় ভাই যারা আদম ইলান রাজিলের সার তার চুল লম্বা লম্বা আছে লম্বা ছিল তার চুল সেটা বর্ণনা করার উদ্দেশ্য মোট কথা যে ওনার চুল হবে লম্বা এবং তিনি রঙের মধ্যে তার রঙটা রঙের তার রং হবে যাদের রং একেবারে সাদাও নয় একেবারে কালোও নয় বরং তাদের রং হবে মাজারি মাঝারি অবস্থা মাঝারি গর্ণের রং মধ্যবর্ণের রঙ সেই মধ্যবর্ণের রঙটা হবে স্পষ্ট স্বচ্ছ এটা বলার উদ্দেশ্য বিভিন্ন হাদিস থেকে সেটি আমাদেরকে স্পষ্ট হয় তো এখানে ইসা আল্লাহ সালামের বর্ণাটা রসুল্লাহলাম কিন্তু স্বপ্ন দেখে দিয়েছেন তিনি কিন্তু সরাসরি সৌল্লাম তাকে দেখেননি মেয়েরা যে রাত্রি দৃষ্টি দেখেছেন সেটাও তিনি বর্ণনা করেছেন এরপরে তিনি স্বপ্নে দেখেছেন বিভিন্নভাবে সেটাও বর্ণনা করেছেন সেটা আমরা বিশ্বাস করি সেটা আমরা বিশ্বাস করি যে তিনি সেই রঙের হবেন ইসা আল্লাহলাম কিভাবে নাজিল হবেন এই বর্ণনাটি এখন আমরা করতে চাই সেটা স্পষ্ট এসেছে যে যখন দাজ সারা দুনিয়া যখন সারা দখল করে ফেলবে দুনিয়ার বুকে ফেতনা ফসাদ ভর্তি করে ফেলবে আল্লাহ তালা তখন ইসা আলাহসলামকে পাঠাবেন তিনি নাজিল হয়ে তখন তিনি নাজিল হবেন এবং এন্দাল মানা রাতিলবায়দা সাদা মিনারা দামেস্কের পূর্বাশ্ সাদা মিনারা যে মসজিদ আছে সে মিনারা বিষ্টি মসজিদের সাদা মিনার উপর দিয়ে তিনি নাজিল হবেন হে আহ মহারবিদা তানে তার উপর থাকবে আহ দুইটি আহ রং রঙিন কাপড় তারপরে দুই জাফরান রঙের কাপড় জাফরান রঙের কাপড় থাকবে তার উপরে সেটার উপরে ভর দিয়ে হাত দিয়ে ভর দিয়ে তিনি মাথা এরকম তখন যখন তিনি মাথা উপরে উঠাবেন সোজা করবেন তখন সেখান থেকে পানির পড়তে থাকবে ওই যা রাফাহ তাহাদ্দার আমিন হুজুমান যখন মাথা উপরে মাথা যখন নিচু করবেন সেখান পানি পানির পড়তে থাকবে আর যখন মাথা মাথা উপরে উঠাবেন তখন তার সেখান থেকে সেখান থেকে এমন ভাবে চুল ঝাকরা চুল দেখা যাবে দেখা যাচ্ছে সেই মধ্যে ইল্লা মাতা তার তার যে তখন সময় তার যে শ্বাস প্রশ্বাস কোন কাফের শুনবে সেই মারা যাবে এমনকি আহ তার এই শ্বাস প্রশ্বাস অনেক দূর পর্যন্ত যেতে থাকবে তিনি কিভাবে নাজিল তারপরে সুরতা দিছে এই জন্য বর্ণনা করা হয়েছে এখন তার সুরত নাজিল হবে কাদের জন্য তিনি কেন তার সুরত এই অবস্থায় তিনি কাদের জন্য নাজিল হবেন এই বিষয়টি আমাদের জানা দরকার থেকে বুঝতে চায় যে তিনি নাজিল হবেন যারা পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত যারা থাকবে তাদেরকে সাহায্য করার জন্য তিনি নাজিল হবেন যারা হকরের ভাবে যুদ্ধ করছে তাদের জন্য তিনি নাজিল হবেন এবং তাদের জন্য নাজিল হবেন যারা যুদ্ধ করছিল দার্জালের বিরুদ্ধে সেই সময় সলাত কায়েম হবে তখন মানুষরা সলাতের জন্য একামত দিবেন সে একামতের একামতের অবস্থা থাকবে আমার অবস্থায় তিনি নাজিল হবেন এটাই হচ্ছে বিশুদ্ধ বর্ণনা ইব্রিকাশির রহমতুল্লাহ আলাই বলেন যে স্পষ্ট বর্ণনা বুঝা যাচ্ছে তিনি নাজিল হবেন মানারাতুল বায়দা সার্কিব দামাস্ক দামিস্কের পূর্ব যে সাদা মিনারা সে মিনারের উপর তিনি নাজিল হবেন বলে স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমি বিভিন্ন কিতাবে দেখেছি ইব্রিকাশির রহমতুল্লাহ বলেন যে আমি বিভিন্ন কিতাবে দেখেছি যে তিনি নাজিল হবেন দামেশকের পুরো পার্শে একটা মসজিদের মিনারাতে নাজিল হবেন সেটাই হল বিশুদ্ধ যে মসজিদ ছাড়া অন্য কোথাও এরকম কোনো মিনারা থাকবে সেটা আমার জানা নেই তিনি এখানে বলেছেন অর্থাৎ মসজিদের সময় মসজিদে একামত হবে এ সময় তিনি নাজিল হবেন বলে বর্ণনা এসে যায় ইমরি কাজির রহমদ্দুল্লাহ আলী বলেন যে এরকম মিনারা আমাদের সময়ে আছে এবং পরবর্তী থাকবে এটা উনি মনে করছেন তো তবে বিভিন্ন ঘাত প্রতিঘাত বা অবস্থার পরিবর্তন এর পরেও मिनारा थे मिनारा तीन मिनारा हो जासंदेह सत्य सीरियर पूर्व पास सीरियर पूर्व पश्चे और परिध अवस्था थकबीट कपड़ी फेरस्त तक কাঁধে হাত রেখে তিনি দুইজন ফ্রেস তার কাঁধে হাত রেখে এবং যে অবস্থায় তিনি দুনিয়াতে আসবেন এবং তিনি সেখানে অবতরণ করবেন অবতরণ করার পরে যে অবস্থা হবে সেটা আমরা বলেছি যে তিনি তার মাথা যখন নিচু করবেন তখন যেন সেখান থেকে পানি পড়বে আর যখন উপর করবেন সেখান থেকে মুক্তার মতো দেখা যাবে তার পানি তার মাথা চুল সুন্দর চুলের মধ্যে মুক্তা যেন মুক্তর মুক্ত যেন ধরছে সেরকম অবস্থা দেখা যাবে তিনি তারপরে তার জালকে পিছু নেবেন তার হত্যা করবেন সেটা বর্ণায় আসছে ইসা আল্লাহাম যেম সালাম হাদিসে আসছে কোরআন কারিম থেকে আমরা দলিল দিতে পারি কোরআন করিম আল্লাহ তা হইয়াছে দুন তখন ইবনুমারিয়াম কে কোন উদাহরণ পেশ করা হয় আপনার জাতি তা থেকে দূরে সরে যাচ্ছে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তারপর আল্লাহ তারপর সেখানে তিনি বললেন তিনি তো কেয়ামতের একটি আলামত কেয়ামতের একটি আলামত কোনো কোনো বর্ণায় অন্য কেলা বলে যে আলামত কেয়ামতের জ্ঞান বর্ণায় অর্থ আর অর্থ হলো কেয়ামতের আলামত আলাম আলামতামতের বিভিন্ন হাদিসে আসছে এবং এটা ইবনে আব্বাসম থেকে বর্ণিত আসছে আয়াতের তফসির স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তিনি ইসা আলাই সালাম কেয়ামতের আগে নাজিল হবেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বল এই যে বিশুদ্ধ মতে ই কিয়ামতের আলামত হচ্ছেন তিনি দ্বারা বুঝিয়েছেন ইসা আল্লাহাম কারণ তিনি নাজিল হবেন তখনিল হওয়ার প্রমান বহ সেটা হচ্ছে কোরআনে করিম আল্লাহ বলেছেন মারিয়ামকে হত্যা করেছে আল্লাহ রসুলকে বরং আসলে তারা হত্যা করতে পারেনি সুলো চড়াতে পারেনি বরং তাদের সন্দেহ হয়ে গিয়েছিল তাদের সন্দেহ হয়ে গিয়েছিল সন্দেহ করেছে তারা সন্দেয় নিপতিত হয়ে হত্যা করেছে তাদের লোককে হত্যা করেছে তারপর আল্লাহ বলছেন কেয়ামতদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আমি তো আমি তো আমাকে তো হত্যা করনি কেন তোমরা মিথ্যাচার করেছ কেন তোমরা শুল নিয়ে দুনিয়া ক্রুশ নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে বেরিয়েছ এবং তোমার ক্রুশের কেন তোমরা কেন করেছো এর বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য ঈশা আলাহামকে আমরা বিশ্বাস করি আল্লাহ ঈশা আলাহ সাল্লামকে তাদের হাতে হত্যা করতে দেননি এবং আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন কারণ আল্লাহ তালা বলেছেন ইসকা আল্লাহ ইয়াঈশা ইনি মুয়া যখন আল্লাহ তালা বলবেন হে ঈশা আমি আপনাকে পরিপূর্ণতা দান করব। তবে তার আগে উঠে নিব আমার কাছে ঠিক তাকে তার কাছে নিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাকে দুনিয়াতে নাজিল করবেন এবং সেই নাজিল করার মাধ্যমে তিনি তিনি শেষ করবেন শেষ করার পরে তারপর তিনি দুনিয়াতে সেখানে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবেন ইনসাফেরাজত্ব প্রতিষ্ঠা করবেন এই জন্য ইসা আলাইসালাম আসবেন হাদিস ইসা আলাইসাল্লাম আসবেন ইয়ানজুলফিক ইবরিয়াম ইসা আসবেন তোমাদের মধ্যে মারিম তোমাদের মধ্যে আসবে আদলান ও ইমামান মুক্তি একজন বিচারক হিসাবে এবং ন্যায় ইমাম হিসাবে তিনি আসবেন সালিম তিনি ক্রুশকে ধ্বংস করবেন ক্রুশ ভেঙে ফেলবেন ক্রুশ কেন ক্রুশ প্রতীক তারা ইসা আলাহিসামকে তারা হত্যা করেছে বলে সেটাকে তারা গলায় ধারণ করা হচ্ছে মিথ্যা তারা ধারণ করছে গলার মধ্যে কুরুশ কখনো ইসা আল্লাহ ইসলামকে তারা ক্রুশে চড়াতে পারেনি আল্লাহ ওমা সলাবু কখনো তারা তাকে ক্রুশে চড়াতে পারেনি সুরে চড়াতে পারেনি এই জন্য তিনি সেটা ভেঙে ফেলবেন ওয়কুল খেনজির এবং খেঞ্জুর খেনজির হত্যা শুকর হত্যা করবেন কারণ এখন তারা শুকর খায় শুকুর যেহেতু আল্লাহ তালা হারাম করেছেন তখন শুকর থাকার প্রয়োজন নেই এই জন্য শুকরগুলো হত্যা করবেন ওয়দাউল জিজিয়া এবং জিজিয়া তিনি রেখে দিবেন অর্থাৎ ইয়দাউল জিজিয়া দুই অর্থ একটা হচ্ছে জিজিয়া সবাই ইমান আনতে হবে জিজিয়ার কোনো সুযোগ নেই জিজিয়ার সাল্লাহ সাল্লাহাম মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহ তালা এই তার সময়কার লোকদের জন্য এই সুযোগ দিয়েছিলেন যে হয় তোমরা ইমান আনবে না জিজিয়া দিবে থাকতে পারবে কিন্তু ইসা যখন আসবে তিনি বলেন যে ইমান সার কিছু গ্রহণ করা হবে না তোমাদেরকে অবশ্যই ইমান আনতে হবে তোমাদের মৃত্যুদণ্ডে কার্যকর হবে এই জন্য জিজি প্রয়োজন হবে না এই জন্য রাখবেন না ব্যবস্থাপনা রাখবেন না তিনি যদি তিনি আগে থেকে আলাদা হয়ে যেতেন তাহলে আকাশ থেকে নাজির হওয়ার কোন প্রশ্ন আসে না তার রু আলাদা হয়নি আল্লাহ তাকে জীবিত অবস্থায় উপরে উঠে নিয়েছেন তারপর সেখান থেকে সেখান থেকে আবার নাজিল হবেন তারপর তিনি মারা যাবেন এটাই হচ্ছে বিশুদ্ধ মত বিশুদ্ধ মত এই জন্য আল্লাহ তালা পুরাণের কারিম স্পষ্টভাবে বলে দিয়েছেন ওমা কতালু ও সোলাাবু আল সুবিআ তারা তাকে হত্যা করতে পারেনি তারা তাকে সুলো চড়াতে পারেনি তারা সন্দেহের নিপোধিত ও মা কতালু ইয়া দৃঢ়ভাবে বলছে তারা কখনো তাকে হত্যা করেনি বাড়া উল্লাই আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তার কাছে উঠিয়ে নিয়েছেন অর্থাৎ তার শরীর এবং রু উভয় একসাথে উঠিয়ে নিয়েছেন মৃত্যু দিয়ে তাকে উঠিয়েছেন কথাটা এরকম নয় যারা এটা বলে मिथ्या भूल इच्छाकृत करें तक कराना होता हम कदियानीरा कदियान যে ঈসা গোলাম মাহমুদ কাদিয়ানী ঈসা আবার বলে থাকে সেই মাহাদি আবার বলে থাকে সেই আর কেউ ইসা আসবে না এবং তারা কাদিয়ানী বলে থাকে এখন আর এখন আর কোনো আহ জিহাদ নেই এবং তারা বলে থাকে যে এখন আর কোনো জিজিয়া নেই ইত্যাদি ইত্যাদি তারা সবই মিথ্যাচার করছে তারা पक् नाम मन कर ईसा आलाम्लम मारा जा उठे एट ईशाला कखो मारा जाला रूह रूह वदन सह रूह शर सह आत्ता शर सहन से नाजिल हम शेष जीवनेदार करमानदार करा तक दर्जार बिधे लता थे जर युद्ध ला थ मत एर बह जो सब मिथ्याचार करी जिसमें एड करते सुन्ना প্রমাণ কি আমরা তো তখন কোরআন থেকে দলিল দিলাম যে ঈসা আলাহিসাম নাজিল হবেন তাকে হত্যা করা হয়নি নাজিল হলে তখনকার সময় যারা জীবিত থাকবে যে সমস্ত আহলেগিদে জীবিত থাকবে তারা সবাই তার উপর ইমান আনবে এবং তিনি আর কোন ইমান ছাড়া কিছু গ্রহণ করবেন না হাদিসে রসোল্লা সাল্লাহসাল্লাম থেকে বিভিন্ন বর্ণনা এসেছে যেগুলি মোতোয়াতের কখনো অস্বীকার করলে ইমান হারা হয়ে যাবে সেটা হচ্ছে যে ইসা তিনি আকাশ থেকে অবতরণ করে দাজালকে হত্যা করবেন এবং জমিনের বুকে আবার ইমানি রাষ্ট্র সুপ্রতিষ্ঠা করবেন এই কয়েকটি হাদিস আমরা এখানে উল্লেখ করছি এক নম্বর হাদিস যে বুখারী মুসলিম বর্ণিত সাফরাজ বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেন যার হাতে আমার शपथ लयु शेखर नाफिकुम इब्रियम हाकामान आदलान तुम अचिर तुम्हारे मध्य इब्नमरियम नाजिल अवतरण कर বিচারক হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে ফৈয়াক সুরু সলিব তিনি তখন সলিব ধ্বংস ভেঙে ফেলবেন সৈক ভেঙ্গে ফেলবেন ওয়াকুল খেনজির খেনজির হত্যা করবেন সুগর হত্যা করবেন ওয়াদ আলহার যুদ্ধ বন্ধ করে দেবেন আর যুদ্ধ লাগবেন ইমান আনবে সবাই যেন যুদ্ধ বন্ধ করে দেবেন ওইয়াফিদুল মায়াল আয়ক আল ও তিনি সম্পদ এত সম্পদ এত বেশি বেড়ে যাবে তখনকার সময় কেউ গ্রহণ করতে চাইবে না হাত্তা তে সৈয়াদুল আহেদা খায়র আমিনের দুনিয়াফিয়া তখন অবস্থা এমন হবে সম্পদের পিছিয়ে মানুষ এত বেশি সময় ব্যয় করবে যে মানুষ আল্লাহর আবাদত করতে চাইবে দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার থেকে বেশি উত্তম তাতে বেশি উত্তম এই জন্য তখন আবহাওয়া করলেন যে কিয়ামতের আগে তিনি সাক্ষ্য দিবেন বলবেন জন্য এই আমাদের সাহাবি আবরাদটি আমরা গ্রহণ করব যে অবশ্যই তিনি নাজিল হবেন ইনশাল পরবর্তী পর্বে আমরা হাদিসে আসা আরব বেশ কিছু বর্ণনা আমরা উল্লেখ করব তারপর ইনশাল আমরা এই বিষয়ে কি ঘটনা ঘটবে সে ঘটনাটা উল্লেখ করবো ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখারা দাওয়া নাইন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত